বন্দে গুরুপদ ভক্ত বিদ্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নীনন্দোদিত শ্রী নন্দনন্দন বন্দে রয়ে গোপীজনসমূত বৃন্দাব মনোহর ভনকতরুশ কী পাম নম মূখি বচা লং পঙ্গু লং হৈতগি ইয়কিপা তদে পরমাধব বৃন্দাবই তুললসিদে পিয়া বৈ কেসবশক্তি পদে দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্কৃত নর চীং সরস্বতিং ব্যাশন তথ্য মুদী সংকিতনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পৃষ্ঠ প্রকাশনে সদা গুভোক্তি ভোক্তি জগত জগোদ্ ধেয় সদা পিভবম তেথা পদ শিব বি ভীতাহমত দিপোত বন্দে মহাপুষতে চরকজ্জ সুপি তর্য লক্ষ্যম ধর্মীষ্টার্য বচসা জদগাণ্য মায়ামেগদি বধা বদ বন্দে মহাপুষে চরণারবীন্দ্রিয়্লবনকি ছটা বিসুজকি গপবধু সদর্শ পূর্ণাগর সারমূর সারাধিকা কাজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রিয়দ্্বৈত গদাধর শিবাসা দি সে গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রিয়ত গদাধর শিবাসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে ররে রাম ররে আজানু লবিত ভুজৌ কনকিনৈকিত কমলা বিশ্বাম্বরজর যুগ ধর্ম পালৌ বন্দেগত প্রিয়করৌ করুণা বো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে তূপচরিত সুকীর্ন স্মৃত ক্রমে রশন মনসি নিয়জ টিষ্টন ভজে তদনু জনাগামী কালখিল উপসার্মি স্মৃত্রমেনশন মনসি নিয়জ টিষ্টন ভজে তদনু জনাগামী উপদেশি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন যে আমরা গৌরীয়গণ আমরা গৌরীয়গণ আমাদের শেষ জীবন পর্যন্ত শেষ সময় পর্যন্ত আমাদের বিশেষতাটাকে বজায় রাখবো স্পেশালিটি আমরা গৌরীয়গণ আমাদের বিশেষতাটাকে অন্তিম সময় পর্যন্ত বজায় রাখব আরো ভালো করে বলতে গেলে যে আমরা যখন নিত্য জীবন পাব সেই নিত্য জীবন পাওয়ার পরে সেখানেও আমরা আমাদের বিশেষতাটাকে আমাদের স্পেশালিটিটাকে বজায় রাখবো এইটি গৌরীয়গণের গৌরীয়গণের এটাই হচ্ছে বিশেষ স্পেশালিটি কি এই বিশেষতাটা কি গৌরীয়গণ কি স্পেশালিটি বজায় রাখবেন কী বিশেষতা কেন বাজারের লোকের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবেন না যারা গৌড়ীয় বৈষ্ণবগণ থাকবেন সারস্বত গৌড়ীয় বৈষ্ণব যারা বিশেষভাবে তাদের সম্বন্ধে বলা হয়েছে সব বহুপাত ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন যা আপনারা যেন জগতের চিন্তাধারার সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলবেন না যদি জগতের চিন্তাধারার সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলেন তাহলে অন্যদিকে চলে যাবে লাভ হবে না কিছু ভক্তি বিনোদ ধারাকে আমাদের স্রৌত বাণীর মধ্যে সর্বদাই সচেতন রাখতে হবে ভক্তিবিনোদ ধারাকে সর্বদাই আমরা এই স্রৌত বাণীর মধ্যে প্রবিষ্ট করিয়ে রাখব ভক্তি বিনোদ ধারার সঙ্গে যদি আমরা সম্বন্ধ রাখতে না পারি ভক্তি বিনোদ ধারার সঙ্গে যদি আমরা সম্বন্ধ রাখতে না পারি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব গিয়ে অভক্তি বিনোদ অভক্তি বিনোদ ধারায় যারা অবস্থিত আছেন সেই সহজিয়াগণের দলে আমরা ঢুকে পড়ব কিন্তু বুঝতে পারব না ত্রিলোকমালা সবই গৌরীয় মঠের মতোই থাকবে কিন্তু আমরা ভক্তিবিনোদ থার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব গিয়ে অভক্তিবিনোদ ধারায় প্রবিষ্ট হয়ে সহজিয়াদের দলে নাম লেখাবো এবং সেই থেকেই মনে করব আমরা গৌরীয় ভজন বলে বাস্তবিক পক্ষে সেটা নয় ভক্তিবিনোদ ধারাকে আমাদের চিরকাল সঞ্জীবিত রাখতে হবে যদি বাস্তব ভক্তি আমাদের জীবনে আচরণ করতে হয় ভগবানকে সন্তুষ্টি করতে হয় শুদ্ধ ভক্তির সম্বন্ধে অনেক কথাই বলা আছে সমস্ত রূপগোষ্ণীবাদ জানিয়েছেন অন্য অভিলাষিতা সৈন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণান শেলনম ভক্তির উত্তম ইত্যাদি কথা সময় আলোচনা হতে পারবে আর পূর্বেও আমি আলোচনা করেছিলাম কিছু সেগুলো স্মরণে রাখলে পরে তালে আর বঞ্চক দলে প্রবিষ্ট হতে হবে না ভক্তির নামে অন্য কিছু শিখে ফেলতে হবে না ভক্তির নাম করে অন্য কিছু শিখে ফেলব আমি সেটা ভালো হয় না পাদের অন্তিম উপদেশ অন্তিম উপদেশ মানে এই নয় তিনি চলে যাওয়ার আগে এই উপদেশটা দিচ্ছে এটা বলছি না মানে দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যাডভাইস এইটা হলো একবারে চরম উপদেশ সেটা কি তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত রিয়া জনানুগামী কালম নয় দখিলম সিংপাদ বলছেন এটি তোমাদের কাছে আমার এটি হচ্ছে চরম উপদেশ জেনে রেখো সেটা কি বলছেন তর্নাম রূপচরিত আদি সুখীর্ন সেই যে অদ্ভয় জ্ঞান তত্ত্ব ব্রজেতে যাকে মহাপ্রভু বলছেন তিনি কৃষ্ণবস্তু হয়ে যাওয়া সনাতনকে শিক্ষা দিচ্ছেন সনাতন অধ্যয় জ্ঞান তত্ত্বে ব্রজেন্দ্র নন্দন সেই ব্রজেন্দ্র নন্দন সেই গৌরীগণের উপাস্য নবকিশন নটবর সেই তত্ত্বকে পরাত্পর অখিলেশ্বর কে যার অনন্ত গুণ রাশি অনন্ত লীলা রাশি অনন্ত রূপ রাশি অনন্ত সবকিছু আশ্চর্য মধুর মধুরাম মধুরাম বদনাম মধুরাম মধুরা আধিপথে রাখিলাম মধুরাম ইত্যাদি অনেক মধু মধু মধু খুলে পড়ছে যে ভ্রমরার ক্ষমতা আছে সে গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে সেই সব মধুকে পান করু তন্নাম ও রূপ চরিতা আদি সুকীর্তন তার রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছুকে সুখীর্তনু কীর্তনের কথা বলছেন না সুকীর্তনের কথা বলছেন আমি সকালেও আলোচনা করেছি অপ্রাকৃত বস্তুকে অপ্রাকৃত জগতের যা কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোকে যারা এই দুটো চোখে দেখবার চেষ্টা করে প্রথমেই এর দুটো চোখ দিয়ে দেখে নেব ছিল সরস্বতী ঠাকুর বলছেন তারা ফাজিল হয়ে যান তার রাস্তার ফাজিল হয়ে যান তারা আর পারেন যারা কাতর ভারে গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হন তিনি যদি অক্ষর জ্ঞান শূন্যও হন তার কাছেও সেই পরম সত্য প্রকাশিত হতে পারে পরম সত্য জাগতিক বিদ্যার উপর নির্ভর করে না আগামী দিনগুলোতে আমি আলোচনা করব কিভাবে সরস্বতী ঠাকুরকে অপমান করবার জন্য বলেছিলেন আপনার গুরুপাত পদ্মের সিপারটা কোথায় যাতে অপমান হন উনি ওনার তো কোন সিপার নেই নিষ্কিঞ্চন বৈশব্যের বাস্তবিক পক্ষে কিছু থাকে না তারা যদি ছত্রিশটা মঠ করেন চৌষট্টিটা মঠ করেন তাতে তাদের কিছু নেই সব গোবিন্দকে দিয়ে বসে রয়েছেন কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল নিষ্কিঞ্চনস্ব ভগবৎ ভজনন মুকর্ষি ইত্যাদি কথা যদি শ্রোতারা দুঃখ না পেয়ে যান সেই জন্য কিছু হালকা ওষুধ দেওয়া হয়েছিল আজকে একটুখানি সইয়ে নিয়ে পরিষ্কার কথা বলা হচ্ছে কান খুলে শুনে নিতে হবে এই শ্লোক মহাপ্রভু কেবল ত্যাগী ব্যক্তিদের জন্য বলেন নাই এই শ্লোক গৃহী ব্যক্তিদের জন্য সমানভাবে প্রযোজ্য গৃহী ব্যক্তিদের জন্য প্রযোজ্য গৃহেতে যারা থাকেন ভজন করেন তাদের সম্বন্ধে বলতে গিয়ে আমি কালকে যে কথা বলেছিলাম আজকে তা আরেকটু বৃহৎ আলোচনা করতে চাই যখন আমি বলেছিলাম যে শ্রীবাস পন্ডিত বলেছেন আমাদের গোত্র বৃদ্ধিপাক এ দ্বারা অনেক লোকেই জড় সম্পন্ন অন্য ভেবে নিল অন্য কিছু ভেবে নিল কথাটার মানেটা পরিষ্কার নিতে পারলো না জীবের চিন্তা শক্তি ভাবনা শক্তি এতই সংকীর্ণ তা কথা বলার সঙ্গে সঙ্গে সে যেটা সন্মুখে যে অর্থটা ভেসে ওঠে হৃদয়তে ওই অর্থটুকুই নেয় এই অর্থর মানে আমি শুধু বলি নাই এর অর্থ এই বলি না বৈষ্ণব বংশ মানে কেউ যদি করে নেয় সেই কথা আমি বলি নাই বৈষ্ণবদের সংসার বৃদ্ধিপাক এই কথার মানে হল যদি তোমার ক্ষমতা থাকে তুমি এই সমস্ত কথা আচরণ আচার আদর্শ তুমি নিজে জীবনে গ্রহণ করো এবং সেগুলো তুমি অপরকে বলো বলে অপরকে বলে তাদেরকে তুমি পরিবর্তন করো গৌরী ভজনে নিয়ে এসো তাহলে আমাদের বংশবৃদ্ধি পেলো বংশবৃদ্ধি কথাটার খালি স্থুল অর্থ কুৎসিত অর্থ নিলে লাভটা ভালো হবে না এক একটা অর্থ বলে ওপরে কি চিন্তাগুলো তো উল্টো বুঝবে এ তো বুঝতে পারবেন আবার কালকে এক্সপ্লেন করতে হবে কাজেই এই মানে কুৎসিত অর্থ শুধু নয় এটা তো ভগবানের ইচ্ছায় আছেই এ ছাড়াও যদি তোমরা আচার আচরণ আদর্শ বজায় রেখে জগৎবাসীর কাছে প্রাগ এই সত্যকে তুলে ধরতে পারো তাদের জীবনকে পরিবর্তন করতে পারো তারা যদি গৌরীয় ভজনে আছেন। তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর গোত্র বৃদ্ধি পাবে যেমন তুমি যখন দীক্ষা নিয়েছো। সঙ্গে সঙ্গে তোমার পূর্বের গোত্রকে ফেলে দেওয়া হয়েছে তোমার সাণ্ডিল্য গোত্র কাশ্যপ গোত্র এগুলো তোমার আর গোত্র নয় এখন তুমি তোমার গোত্র অচ্যুত গোত্র কথাগুলো বোঝা গেল এই অচ্চুত গোত্রকে বৃদ্ধি করার জন্যই বলেছিলাম কালকে যেন যে কথা বলেছি তাতে কেউ যেন কদর্থ না করেন তথাপি আমরা চাইব বৈষ্ণব বংশবৃদ্ধি হোক আপত্তি কিছু নেই কিন্তু এর মানে এই নয় যে নিস্কিন নিষ্কিঞ্চনস্ব ভগবৎ ভজনন মুখস্ত এইসব শ্লোক খালি ত্যাগীদের জন্য প্রযোজ্য যা কিছু নিয়ম আদেশ আচার আদর্শ আছে সবকিছুই ত্যাগীদের জন্য বিশেষ করে এবং গৃহস্থ ব্যক্তিদের জন্য প্রযোজ্য তারা সুখেতে গা ভাসিয়ে দেবেন তা নয় বরঞ্চ সরস্বতী ঠাকুর বলেছেন যারা গৃহস্থ আশ্রমে থাকবেন তাদের জীবন আরো কঠিন হবে ষণমুখে তারে প্রলোভনের জিনিস থাকবে তোমার সন্মুখে অত্যন্ত প্রলোভনের জিনিস রয়েছে অথচ তোমার ইন্দ্রিয়গণকে এমন কুকুর বানিয়েছ তুমি যে তোমার কথাতে ওঠে বসে সামনে প্রলোভনীয় প্রলোভনীয় খাবারের বস্তু প্রলোভনীয় অনেক ভোগের বস্তু রয়েছে কামিনী কাঞ্চনও থাকবে কামিনীও থাকবে কিন্তু সেই সবগুলো তোমার ভোগের বস্তু নয় কামিনীর পাম নহে তবধাম তাহার মালিক কেবল যাদব কামিনীর কাম নহে ধাম, তাহার মালিক কেবল যাদব এই কথাগুলো সরস্বতী দাগর জানিয়েছেন গৃহস্থ সংসারতেই যখন কেউ থাকবেন তিনি যদি বাস্তবিক কৃপা লাভ করেন গুরু বৈষ্ণবের আমরা দেখেছি যে তাদের যে নিষ্ঠা তাদের যে ভক্তি দৈন তাদের যে দৈন্য সরস্বতী ঠাকুর জানিয়েছেন তাদের দৈন্য ত্যাগীগণের থেকেও বেশি হয়ে যায় কে তারা নিজেদের লজ্জা করে আমরা গৃহস্থ আমাদের তারা ভজন হলো না সরস্বতী ঠাকুর বলছেন এই এদের ভজন আরও বেশি হয় যেহেতু দৈন্য আশ্রয় করেছেন দিনের অধিক দয়া করেন ভগবান कुलीन पंडित बड़ अभिमान दिन करें भगवान कृहस्थ अचारेगण के भगवत सेवाएं नियोजित करते गए सबई मन कृष्ण पदार्दय बाईकुठ गर्णने করু তৎ মন্দার্জনা দিসু শ্রুতিঞ্চকার মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিসে অঙ্গ সঙ্গম বোঝা গেল কিছু আমি আরো বিস্তৃত ব্যাখ্যা আসছিগুলো করবো তদ্বিত্ত স্পর্শে স্পর্শে অঙ্গ সঙ্গম কোন দিদার ভোগ চালিয়ে যাব পশুর মতো এই জন্য গৃহস্থম করা হবে না গেস্তশ্রম করা মানে আরো বেশি সংযত আমার সামনে সব ভোগের উপকরণ রয়েছে অথচ ভগবানের সেবারে আমার এই স্ত্রী পুত্র দাস দাসী সবাই ভগবানের সেবায় এ আমার ভোগের উপকরণ নয় এটা যে কত বড় কথা এটা যারা পৌঁছে গেছে ওপরে তারা ছাড়া কেউ বুঝবেন না কত বড় উন্নত কথা এটা তুমি তৃষ্ণাত্ম হয়ে পড়ে রয়েছ তোমার সন্মুখে ঠান্ডা শীতল জল রয়েছে হিমাম্ব অথচ তোমার কাছে লোক চলে এলো সে বলছে আমাকে একটু জল দিন আমি বড় মরে যাচ্ছি তোমার কাছেই জল নেই তখন তাকে নিজেকে কষ্ট করে তাকে জল করা এগুলোর আদর্শ দেখিয়েছেন আপনারা ক্ষেপে না গিয়ে খুব শীতলভাবে শীতল অন্তর্ক্ষণের ভাগবতের গোপন সিদ্ধান্তগুলো শুনুন আপনাদের জীবন কৃত কৃতার্থ হয় এটা আমি কথা দিচ্ছি রন্থিদেব এইভাবে দেখিয়েছিলেন রন্থিদেব কীভাবে ভূতানুকম্পা ভূতগণের যে কষ্ট সহ্য করতে পারেননি তিনি নিজে প্রচুর অনেক দিন ক্ষুদাতে স্নায় জর্জরিত হয়ে সবাইকে সব কিছু দান করে দিয়েছেন এতদিন উপবাস থাকার পরেও নিজের কাছে যা এসছে যা কিছু সেগুলোও সবাইকে দান করে দিয়েছেন এগুলোও সব পরীক্ষা ছিল ভগবানের পরে তাকে প্রচুর কৃপা করেছিলেন এটাকে বলে ভূতানুকম্পা আজা মহারাজ ভূতানুকম্পা তো ভূতানুকম্পা তো ভরত মহারাজও করেছিলেন ভূতানুকম্পা রন্থিদেবজি মহারাজ করেছিলেন রন্থিদেব ভূতানুকম্পা দেখিয়েছিলেন এটা আর সেই ভূতানুকম্পা তো এক দেখালেন আবার সেই কে ভরত মহারাজজি ভরত মহারাজজিও তো ভূতানুকম্পা দেখিয়েছিলেন মহারাজ তাহলে ভূতানুকম্পা ভূতানুকম্পা দেখিয়ে ভরতজী মহারাজের এত কষ্ট হলো কেন কেন তাকে আবার হরিণ জন্ম হতে হল আবার তাকে খেসা পেনাল্টি দিতে হলো এতগুলো তার কেন এত কষ্ট হল উনিও ভূতানু ভূতানুকম্পা দেখিছেন হরিণ শিশুটা জলে ভেসে যাচ্ছে জলে ভেসে যাচ্ছে মায়ের গর্ভ থেকে বেরিয়ে সেরাকে দিন রক্ষা করেছেন ভারিত করেছেন কি অসুবিধা হয়েছে আর এখানে যে রন্থিদেব আছেন তিনিও ভূতানুকম্পা দেখিয়েছেন তাই দুটোর মধ্যে স্পেশালিটি কি আছে কেন একে এত পেনাল্টি দিতে হলো আর রন্তিদেবকে কেন সঙ্গে সঙ্গে কৃত গীতার্থ করে দিলেন ভগবানের কি ভুলটা কি ছিল কি স্পেশালিটি কি ছিল সেইটি বিচার করার বিষয় সাধুগণের কাছে এইটি শোনার বিষয় তোমরাও ভূতানুকম্পা দেখাবে কিন্তু সাবধানে ভূতানুকম্পা দেখাতে গিয়ে যদি নিজে পড়ে যাও সেটা তো ভূতানুকম্পা দেখানো হয় না যাকে আমি বলছি পথিত পাবন বৈষ্ণব তাকে আবার বললাম এই সমস্ত অপদার্থগুলোকে शर खराब हो देख गुरु दर्शन जाके तुम्हें पथित पवन गुरु महाराज की जय बा कत बड़ कथा बड़ बड़ जय दिए बैशाखी दीपहर उमुक तुमुक सब लास्टे भेसे चले गए बैशाखी दीप परर कत सुना तक हासतम ये जय गो देते मुख्य मुख्य हासतम अरे गुरु पापन भलोबा तुम हृदय आना से जगन्नाथ जानते আমি গুরুদেবের বড় সেবক এই যে প্রজেকশন এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা থেকে ছুটি পাওয়া দরকার প্রথমেই এই অ্যাড দেওয়া আজকে আজকাল অ্যাডের জু ওই জন্য ওরাও সব দিচ্ছে সেই জন্য সেখানে বলা হচ্ছে যে ভূতানুকম্পা দেখিয়েছিলেন রন্থিদেব কিন্তু ভূতানুকম্পা দেখিয়েছিলেন ভূত রন্থিদেব কি বিচারে না ভগবত সম্বন্ধে যে জীবগুলো সব ভগবত সম্বন্ধে দেখছেন ভগবত পিতার্থে ভগবান প্রীতি করবেন আমি কষ্ট পাই কোনো কথা নাই এগুলোর মধ্যে সব ভগবান রয়েছে ভগবত দর্শন হচ্ছে তাদের মধ্যে এসছেন কিন্তু একটা কুকুর এটা একটা ভীষণ এটা একটা চন্ডাল এসেছে আমাকে একটু জল দিয়ে বলছে কষ্ট তাকেও দিয়ে দিলেন সবকিছু খাওয়া দিয়ে দিলেন সবকিছু কিন্তু জড়ো ভরত ভরতজী মহারাজ তো ছিলেন তারপর তো পরে তারপরের পরের জন্য জড়ো ভরত হলেন তিনি যে হরিণ শিশুটাকে রক্ষা করেছিলেন তিনি সেখানে কি করেছিলেন ভগবত সম্বন্ধে না দেখে ওটাকে একটা আলাদা সেবা করার বুদ্ধি নিয়েছিলেন ওই জন্য তার অভিনিবেশটা কি হলো ভগবত ভজন থেকে টিল হয়ে গেল সরে গেল বোঝা গেল কী বলল তার মনোবৃত্তিটা অভিনিবেশটা চলে গেল হরিণ শিশুতে সেই জন্য তার ভগবত ভজনে যা কিছু আরাধনা করছিলেন বিন্দু বিন্দু শিং দিয়ে পিছনে গোঁতা দেখি ভজনটা ছেড়ে দিয়ে পিছনে দেখি আরে আজ আদর করে আবার ছেড়ে দিল আবার আবার একটু ফল মূল এগুলো মুখ লাগিয়ে দিল ভয় দেখালে আবার এগুলোকে ফেলে দিল এই করতে করতে যেটা রূপকোশ্বিমাদ কি বলেছেন সেইটার কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়ার জন্য এই তোলা হলো তাহলে মহারাজের কালম নাইদ আখিলম ইতি উপদেশ কি কাজে লাগলো যে সমস্ত কালকে জামকে অরিনেবেশ তার কিন্তু এত বড় ঐশ্বর্য সমত্র জগৎ জুড়ে ঐশ্বর্য সেই ঐশ্বর্য ছেড়ে দিলি কি জন্য কত স্ত্রী তার মহিষী রয়েছে কত পুত্র আদি রাজপুত্র রয়েছে সব ছেলেগুলো স্নেহের এত যে স্যাক্রিফাইস করলি কিন্তু এত স্যাক্রিফাইস করার পর কি হল এক কলসি এক বিন্দু চোনা পরলে সেটার ভোগে লাগে না কি বললাম। অনেক কিছু করলাম এক জায়গায় ভুল হয়ে গেল সেই ভুলটা তোমাকে অন্যদিকে ড্রাইভ করে দেবে তাহলে ওর অভিনিবেশ হরিণ শিশুটার প্রতি হওয়াতে তার ভজন থেকে ছুটি নিতে হলো ওটাও ভূত অনিকম্পা হয়ে যেত যদি সেই শিশুটাকে রক্ষা করে এটাকে হরিণের পালের মধ্যে কোন জায়গায় দিয়ে চলে আসতেন আর নিজের ভজনে মনটা রাখতেন তাহলে ভালো হতো সেটা তিনি করেননি নিজে ওটাকে পালন করতে গিয়ে সমস্ত সময় চলে গেল পেছনে এইভাবে জীব নষ্ট হল আমাদের বিষয়গণের মনোবৃত্তি এইভাবে কাল হরণ করে নিয়ে যায় কাল কাকে বলে এসব কথা কাল পরশু আলোচনা করব কাল কি হ্যাঁ এই কাল কিভাবে তোমাদের ধোকা দেবে তোমাদের কর্মফল অনুযায়ী এগুলো সমস্ত আলোচনা করা হবে প্রশ্ন হলো এ এই সমস্ত জাম কার্তিক মাস এসেই সবাই কী করেন জাম কীর্তন করতে পারছে জাম এই জাম কীর্তনের অর্থ কী জাম কীর্তনের অর্থ হল তোমার যে সময়গুলো তুমি নষ্ট করেছো জীবনের অনেক অনেক অন্য সেবা জগন্নাথের সেবার নাম করে কিন্তু তাতেও অন্য অন্য সেবায় চলে যায় জগন্নাথের সেবায় পরিপূর্ণ বলে লাগে না এইগুলোকে বলে টেকনিক ভজনের যে কৌশল এটা বলে কৌশল এর মাঝে খ্যান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মান সৈন্যতা আশা বন্ধ সমা নাম গানে সদা রুচি ইত্যাদি শ্লোক আসছে কয়েকদিন আলোচনা করব খ্যান্তির অব্যর্থ কালোত্তম কোন কিছু অন্য জিনিস তার ভালো লাগে অন্য অভিনবেশ জীবনে আসে না খ্যান্তির অব্যর্থ কাল বলে অব্যর্থ আন সময়টাকে টোটালি যত আছে সময় সমস্তটাকে ভগবানের সেবায় লাগিয়ে দেয় এটা বলে খ্যান্তির অব্যর্থ ক্যালতাম এটা মহাপুরুষরা ছাড়া সাধারণ মানুষের থাকে বৈষ্ণবগঞ্জ যারা আছেন প্রতিষ্ঠিত খ্যান্তির অব্যর্থ কে বিরক্তির মান শূন্যতা বিরক্তি অন্য বস্তুতে বিরক্তি তাদের কৃষ্ণ ছাড়া ইতর বস্তুতে তাদের অভিনিবেশ নাই বিরক্ত আর তাদের কি খ্যান্তির অব্যাহত কয়ালোত্তম বিরক্তির মান শূন্যতা কোনো বিষয়ে তাদের সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা তারা আশা করেন না তাই জন্যই তাদের গলাতে এত জোর তাদের গলাতে এত জোর হয় কখন যখন প্রতিষ্ঠা বলে তোমার এই কিছু চাই না যখন বিন্দুমাত্র প্রতিষ্ঠা চাই সেই আচার্য দুর্বল হয়ে পড়বেন সে আচার্য সত্যি কথা বলতে পারবেন না সে কোনোদিনই সত্যি কথা বলতে পারবেন না জোর করে শাসন করতে পারবেন না অসুবিধে হয়ে যাবে যেহেতু প্রতিষ্ঠা চাই প্রতিষ্ঠা চুলোই যাক আমার প্রতিষ্ঠার কথা বুঝবে জগন্নাথ কৃষ্ণ বুঝবে আমি আমার কর্তব্য করবো জগতে এসছি আমাকে পাঠিয়েছেন সেইটা করলে তালে আমার হয়তো আপনারা হাততালি দেবেন না আমার দরকার নেই আপনাদের হাততালি কিন্তু যদি আপনাদের মধ্যে থেকে দু চারটে লোকও এই সব অকৈতব্য কথাগুলো গ্রহণ করে থাকেন নিষ্কপটে তারাই ভবিষ্যতে আমাকে পরম বন্ধু বলে মনে করতে পারবেন এখন আমাকে সত্যি বলে মনে করতে হতে পারে কিন্তু পরে বুঝতে পারবেন যে ইনি যে কথাগুলো বলেছেন এটি হচ্ছে পরম বন্ধুর কাজ পরম বন্ধু কখনো নিজজনকে বিষ খাইয়ে মারে না বিষ খাইয়ে মারে না বিষয় বিষ খাইয়ে মারে না সেই জন্য বলা হয়েছে যে এই যে অখিল জাম যে সময়গুলোকে কি করে ভগবত সেবায় নিয়োগ করবেন এইটি রূপকো স্বামীপাত বলছেন এই ছোট্ট কথাটার মধ্যে তন নাম রূপ চরিতা আদি সুকীর্তন আনু ভগবানের শ্যাম সুন্দরের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে সেগুলো সুকীর্তন আনু কীর্তন বলেনি কীর্তন করলে অভিনাম অভিমান এসে যাবে সুকীর্তন অর্থাৎ গুরু বৈষ্ণব আনুগত্যে অনুকীর্তন করো অনুকীর্তন করলেই তোমার কণ্ঠেতে কীর্তন আসবে অনুকীর্তন মানেই তুমি তিনাদবি হয়েছ সব পরস্পর কিন্তু ইন্টার রিলেটেড যখনই অনুকীর্তন বলে ফেললেন কথাটা সুকীর্তন আনু তখনই আমি ধরে নেব তুমি চিনাদুবি হয়েছই হয়েছে। এবং তাই জন্যই তোমার মুখেতে নিকীর্তন উদিত হয়েছে যতদিন তুমি চীনা হতে পারো নি ততদিন তোমার মধ্যে কীর্তন এতে গৌরাঙ্গম সন্তুষ্ট হবে না তুমি যত হাততালি নাও বাজারে কথা বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো কিন্তু তোমার কথাতে গৌরাঙ্গম সন্তুষ্ট হবে না গৌর কিশোর দাস বাবাজী মহারাজের কথাতে সন্তুষ্ট হবে তিনি কিছু অনেক সময় অনেক কড়া ভাষা গালাগালো দিয়ে দিচ্ছেন তাতেই সন্তুষ্ট হবেন তিনি গৌরহরি সেই জন্য সেখানে বলা হচ্ছেন সুখীর্থন মানে হচ্ছে তুমি তিনাধীষে আশ্রয় করেছো গুরুচরণে গুরু বৈষ্ণব চরণে তুমি গুরু বৈষ্ণব চরণে তুমি পরিপূর্ণ শরণাগত হয়েছিল হয়েছ তুমি প্রহ্লাদ মহারাজ অসুর বংশদে আবির্ভাব হয়েছেন সত্য কিন্তু প্রহ্লাদ মহারাজ তার পিতার কোনো শিক্ষা তিনি গ্রহণ করেননি তিনি গ্রহণ করেছেন প্রহ্লাদ মহারাজের প্রলাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ নারদজির শিক্ষা গ্রহণ করেছেন নারদজি দিয়েছেন তার বাবা শিক্ষা গ্রহণ করেননি ষণ্ড এবং অমর্য তার যে গুরু নিয়োগ করা হয়েছিল তাদেরও কোনো শিক্ষা গ্রহণ করেননি কিন্তু তাদেরকে অপমানও করেননি অপমানও বাহ্য দিষ্ঠিত করেন চুপচাপ রয়েছেন ওই শিক্ষাগুলোকে গ্রহণ করেন। তারা শিক্ষা দিত চুপচাপ বুঝে শুনত পাঠিয়েছে বাবা কিন্তু অপমান বলে কোনো জিনিস তিনি করেন নাই আর চৈতন্য মহাপু দেখবে সমগ্র লীলাতে কাকে অপমান করতে চান না সব সবসময় তাকে একান্ত উদ্ধত্ত দেখলে তখন অন্যরকম যুগে একটু শাসন মুখে কিছু করেছিলেন তাও তাকে আবার অনেক কিছু করেছিলেন পরে সেখানে দেখা গেল যে বলি মহারাজ কি করে ভক্ত হলেন বলি মহারাজ তো অসুরের ঘরে বেটা বলে বলি মহারাজ তার পিতার উপদেশগুলো গ্রহণ করেননি বলি মহারাজের সমগ্র জীবন ছোটবেলা থেকে তার দাদু প্রহাদ মহারাজের শিক্ষা তিনি শিক্ষিত তার যে পর বাবা বাবার বাবা প্রহ্লাদ মহারাজের সম্পূর্ণ শিক্ষা তিনি জীবনে গ্রহণ করেছিলেন সেই জন্য তিনি অধৈর্য হন নাই তাই জন্য তার উপর ভগবানের কৃপাটা নেবে এসছিল কার শিক্ষায় তুমি শিক্ষিতটা বড় কথা তুমি শিক্ষা নিলে দীক্ষা নেওয়ার পরে হয়তো গুরুপাদ পদ্ম এই চলে গেল আমি ইনস্ট্যান্টগুলো বলি তোমাদের মগজে ঢোকার জন্য যদি এমনই হলো গুরুপাদ পদ্মের দীক্ষা নিলো বেচারা দীক্ষা নেবার চলে পদ্মেল তাকে কি অ্যাডভাইস করবে গুরুপাদ পদ্ম জীবন দেখতে পারলো না আদর্শ বুঝতে পারলো না তখন সে কি করবে কে উপদেশ দেবে এই সমাজকে কে পরিচালনা করবে কোন রাজনৈতিক নেতা করবে নাকি মহা মহাভাগবত বৈষ্ণব করবে কে করবে কি উত্তর আছে ভাগবতে ভাগবত কি উত্তর আছে সমস্ত পুরাণগুলোতে কি উত্তর আছে সমস্ত জগৎকে দিকদর্শন করবে একমাত্র বৈষ্ণবগণ সাধুগুরু বৈষ্ণব লেখা আছে শাস্ত্র যত বড় বড় রাজা আছেন দেখো ভরত মহারাজ থেকে আরম্ভ করে অম্বরিস মহারাজ থেকে আরম্ভ করে পৃথিবী মহারাজ থেকে আরম্ভ করে হু নট কে নয় কি রামচন্দ্রের কথা তুমি ধরো রামচন্দ্রের কথা দেখলো সেখানে দেখতে পাবে রামচন্দ্র কিভাবে দৈন্য আশ্রয় করে ব্রাহ্মণ বৈষ্ণবের কথার মূল্য দিয়েছেন ইদানিং কেন দেব বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্যর কথাও তুমি জানো বেতাল পঞ্চবিংশতি লিখেছেন বিদ্যাসাগর ইত্যাদি এইভাবে দেখা যায় যে বাস্তবিক বিচারেতে যত পরীক্ষিত মহারাজ ধ্রুব মহারাজ সবাই প্রহ্লাদ মহারাজ সবাই যারা যত রাজা হয়েছেন তারা সব মহাভাগ বৈষ্ণব এবং তারা গুরু বৈষ্ণবের কথার উপর ভিত্তি করে তারা এই সমাজ সংসারকে পরিচালনা করেছেন রামচন্দ্র তাই হাজ্য করে কৃষ্ণ তাই করতে এইভাবে গুরু বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব গুরু বৈষ্ণবকে সম্মান দিয়ে তারা তাদের বুদ্ধিতে তাদের বিচার ধারাকে গ্রহণ করে তবে তারা তবে তারা এই রাজসিংহাসনের কার্যকলাপ সমস্ত চালিয়েছেন এটা সত্যি কথা এখন প্রশ্ন হল এই যে কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সোসারাম রূপ তালে কি বলতে চান রূপগোসিপা মন্তব্য কি তিনি বলছেন গুরুবৈষ্ণবের চরম আনুগত্যে নিজের স্বাতন্ত্রতাকে সম্পূর্ণরূপে বিসর্জন দাও দিয়ে গুরুবৈষ্ণবের চরম আনুগত্যে বাস্তব গুরু বৈষ্ণবের वास्तव गुरु बैष्वे चरण अनुगत्य करते हैं शिक्षा के ग्रहण करगवान जो अप्राग लीला गुण बैशिष्ट जागिलोक नु आमृत्या रसना কমিন রসনা মনস নিয়র করতে করতে কি লীলাগুলো কি কি করে এই মনে মনে স্মরণ করো করে করে মনসি মনের সঙ্গে সংযোগ করে ফেল জীব আর মন বোঝা গেল কি বললাম তোমার জীব আর মন যেন অন্য কথা না বলে মনে তো কৃষ্ণ যেমন রাধারানী বলেছেন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানে আনের হৃদয় মন তোমার মনের মধ্যে হৃদয়তে যেসব বিষয়গুলো ঘোরফাক খাচ্ছে ওটাই তোমার মন কিন্তু রাধারানীর মন আর বন দুটোই এক বন মানে বৃন্দাবন রাধারানীর মনটাকে খুলে দেখালে সেখানে বৃন্দাবন বসে রয়েছে আর যদি যে বৃন্দাবন লোকে বৃন্দাবন বলছে সেই বৃন্দাবন তার ভিতর বসে রয়েছে বোঝা গেল কি বলবো রাধারানীর মন আর বৃন্দাবন দুটো কোনোটাই পার্থক্য নয় একই একই অর্থক তার মনের মধ্যে বৃন্দাবন বসে রয়েছে সমগ্র মন সেখানে স্যাম সুন্দরের বিলাস হচ্ছে আবার আলাদাভাবে বিচার করলে তুমি যদি বলে তোমার ও তো বৃন্দাবন আর এখানে তোমার মন তোমার দুটো আলাদা হয়ে যাচ্ছে বোঝা গেল কি বল সেই জন্য বলছেন যে ক্রমেন ক্রমেন মানে ভজনের কম ক্রমেন মানে কি ভজনের কম একলাপে তার কাছে উঠতে পারবে না একলাপে উঠতে গিয়ে সবার হাত পা ভাঙছে সব সহজিয়া হয়ে যাচ্ছে আমরা ঠেকাতে পারছি না বজনের নামে যে যা করছে তোমার সামনে কিছু বলা যাবে না এরম অবস্থাটা আমি সহ্য করি না এরম অবস্থাটা আমি সহ্য করি না সেই জন্য আমি এই অবস্থা আছি সেই জন্য হচ্ছে স্মৃত্যা কমেন রসনা মনস্বিনিয় তোমার মন এবং জিহা যে কীর্তন করছে মন দুটো এক কার আর তৃষ্ট তদানুরাগী জনানুগামী তুমি বজাতে থাকো বলে আমি তো এখানে থাকি চাকদায় তুমি চাকদায় ফিজিক্যালি রয়েছ গোস্বামী গান বলছেন তুমি যদি শরীরিক শারীরিকভাবে অসুস্থ হও তাহলে তোমাকে বলা হচ্ছে না তোমার যেতে তুমি বাড়ি বাড়িতেই থাকো কিন্তু বাড়িটাকে বৃন্দাবন বানাও বোঝা গেল কী বললাম সেই জন্য বলছেন সেখানে যে তৃষ্ট ন ব্রজে যদি গৌরীয় মঠের তুমি হও তাহলে তোমাকে বোঝাতে থাকতেই হবে গৌরবন বজে বজবনে ভেদনা মানিব হইব রাধা রাস তুমি গৌরবন থাকতে পারো একই কথা গৌরবনে বৃন্দাবনে একই দুটোই এক এই জায়গা তুমি থাকবে আর কিরকমভাবে জীবনযাপন করবে জীবন যাপন করবে বজে তদনু তৃষ্টন বোঝে তদনুরাগী তদনু তদনুরাগী তোমার যার সেবাটা বজের ব্রজের যারা সেবা করছেন ভগবানের অপ্রাগিত যারা ব্রজবাসী বলা হয় সে ব্রজবাসী গণের সেবার তোমার যে অভিলাস তোমার যদি হয় সেটাকে বলে রাগানুগা ভজন বোঝা গেল ব্রজবাসী গণের ব্রজবাসী গণের কৃষ্ণকে সেবার যে পরিপাটি যে ভালোবাসা যে বৈচিত্র্য সেটাকে বলে রাগানুগা ভজন বোঝা গেল রাগ রাগ মানে ওই রাগ না ক্রোধ হয়ে গেল মাত্র ওই রাগ না উড়িয়া ভাষা বলে রাগ হোচি ভাষায় বলে সেই রাগ না এখানে রান্নাটার রাগ রানারে রাগ বেশি হয়ে গেছে ঝাল হয়েছে সেই জন্য সেখানে বলা হচ্ছে ত্রিষ্ট নবজে তদনুরাগী জনানুগামী ব্রজবাসীগণের যার সেবার পরিপাটিটা তোমার ভালো লেগেছে সে তার সঙ্গে যদি তোমার মনটা খুব লেগেছে যশোদমা কীভাবে গোপালকে ভালোবাসে তুমি যশোমা অনুগত্যে গোপালের মতো ঘরে সেবা করতে থাকলে তাহলে ত্রিশ নবীন এইভাবে নন্দবাবার সেবা কারোর বা সখার সেবা ভালো লাগে তবে প্রায়শ সারস্বত গৌড়ীয় বৈষ্ণবের যারা বিশেষ আছেন মহাপ্রভুর যারা গোপন উদ্দেশ্য জীব জীবনে বুঝতে পেরেছেন তারা কিন্তু বেশিরভাগই গোপীভাবেই ভজন করবেন কিন্তু সবাই নয় সবার পক্ষে এটা সম্ভব না যার এরকম ভৌভাগ্য হয়েছে নকল করতে গেলে সঙ্গে সঙ্গে মরবে সেখানে কোনো লাভ হবে না রাস্তায় কুকুর খাবে তোমাকে ওই রাগানুগা ভজন বলল হ্যাঁ আর রূপানুগা ভজন কাকে বলে এইসব কথা আস্তে দিনে ধীরে ধীরে ব্যাখ্যা করব কদিনে তাহলে তিষ্ট নবো যোনুরাগী তদানুরা তদনু বোঝেন তৃষ্ট নবোঝে তদনুরাগী জনানুগামী কালাম নয় দখিলম ইতি উপদেশ সারাম এইভাবে তুমি ব্রজবাসী গণের আনুগত্যে তোমার সমস্ত সময়কে ভজনে লাগিয়ে দাও স্মরণ কীর্তন করতে করতে আর এই অর্থেই আমরা দশম স্কন্ধের ভগবানের যে অপ্রাকৃত লীলা বিলাস এগুলো আলোচনা করতে বসেছি যাতে আমাদের মন দিকে না যায় কালকে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে কিভাবে কালীয় নাগের ফনারবর উঠে ভগবান কিভাবে কালিয়া নাককে সংযত পরি এবং পরিভ্রমত উন্নত উন্নত অংশ মানম্য তৎপুষির স অধির আদর্ধ রত্ন নিকর স্পর্শা তাম্র পাখিল কলা দি গুরুর ননর্থ অখিল কলাদি গুরু ননর্থ নৃত্য করছেন কোন কলাকার নৃত্য করছেন না কোনো নৃত্যকলাগাবার জন্য কাউকে ডেকে আনা হয়েছে তিনি নয় জগতে যত বিচিত্র কলা আছে যার যে ভগবান আদি ভগবানের থেকে উদ্ভুত হয়েছে সেই ভগবানের কথা বলছে তিনি স্বয়ং শিশু মানে এখন রয়েছেন বাচ্চা সেই তিনি নৃত্য করছেন সেখানে এইভাবে নিত্য করতে করতে নাগপদনগণ মা প্রত্যেকটা ফোনার ওপর তিনি ফোনার উপরে এক একটা জায়গায় প্রাশনি প্রাশনি মানে গোড়ালি দিয়ে ঠুঙ্কি মারছেন এক একটা তাল গানের তাল নিতে নিতে একটা করে ফনার মধ্যে মারছেন আর মারাতে কালিয়নাক এরকম ফনাগুলো নেতিয়ে পড়ছে এই অবস্থা হওয়াতে কালিয়নাথ পরে বিপর্যস্ত হয়ে পড়ল ভগবান বিদ্যুৎ বেগে নৃত্য করছেন সহস্র ফনাতে কাজেই কালিয়নাক সময় পাচ্ছে না যে তাকে কিছু করবে এবং যে মাতাটাই ফুলছেন সে মাতা তো ভগবানের কাছ থেকে এক লাফ এখানে চলে যাচ্ছে গিয়ে করছে সেই নৃত্য দেখার মতো স্বর্গের দেব দেবী সমস্ত এসে গেছেন ভগবানের আর গন্ধবর গন্ধর্ উপরে হ্যাঁ মৃদঙ্গ পণবান বদ্ধ গীত পুষ্প পুষ্পার অনু টিভি বলে ওপর থেকে পুষ্পবৃষ্টি করছেন গন্ধর্বরা দেবতারা অপূর্বভাবে নৃত্য কীর্তন করছেন সমস্ত গীত বাধ্য হচ্ছে সে সব মানে দেখার মতো আর্থিক স্মৃতি চাচর গুণ পুরুষ পুণম নারায়ণম তম তাম মনস্ব চাচর গুরু পুরুষ পুণ নারায়ম মনস मने मन शेषे की कलियों दुस्त हुए शेषे नारायण स्मरण चले ग नारायण स्मरण चले गागपत्नीगण ए कान्न गाड़ी कर स्वामी मारा जाएस्था कान्न काटी करते करते पायर का धूप दीप बलि पुष्प उपहार नहीं थाल से भगवान धूप दीप सबकि माल्ल चंदन भूषण ভগবানের কাছে এসে ভগবান এবার তার কাছে কাতর হয়ে কাঁদছেন নাগপত্নগপ উঁচু নাগপত্নগণ বলছেন ন্যায্য হৃদ অল নিগ্রহায় ভগবান তোমার অবতার তো খল খল ব্যক্তিকে দমন করবার জন্য কাজে আপনার এই আমাদের কোন আমাদের কোনো অভিযোগ আপনি যে শাস্তি দিয়েছেন কালীয় আমাদের স্বামীকে এটা উপযুক্তই হয়েছে ন্যায্য হৃদ আর এ অন্যায় করেছে কেন কালীয় নাগ কালিও কালীয় নাগ আমাদের স্বামী তার বিষের দ্বারা জলকে দূষিত করেছে এরপরে কত লোক অসুস্থ কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই এই ভগবান এগুলো নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের কথা হলো এই যে এই অবস্থা যে হয়েছে এর হ্যাঁ এবার এবার তাকে তো অনুগ্রহ আপনাকে করতে হবে কৃপা করে এ প্রাণদান প্রাণ ভিক্ষা আর অনুগ্রহ অয়ম্ ভবত কৃতহীন দণ্ড অশতাম তে খোলু তে খোলু কলম সাপা তোমার দ্বন্দ্বটিয়া মানে তার কলমসগুলো তার হৃদয়তে যে সমস্ত দূষিত ভাবনাগুলো ছিল সেগুলোকে দূরীকরণ করা তানালে আর কিসের ভগবান যাকে যাকে শাস্তি দেবেন করুণা করে চৈতন্য মহাপ বল্লভাচার্যকে শাস্তি দিলেন দিলেন না বাক্যদণ্ড করলেন বাক্যদণ্ড করেছেন না বল্লভাচার্য ভয় পেয়ে গেছিলেন কি হলো যে এত কৃপা করলেন আমাকে এলে হাবা দে আরে হঠাৎ এখন আমার উপর এরকম রেগে যাচ্ছেন কারি এরকমভাবে অসন্তুষ্ট প্রবু পরে যখন কাতর ভাই বুঝতে পারলেন ঘরে গিয়ে রোজ আমার অপমান হচ্ছে কি কারণটা পরে চিন্তা করতে। দেয় হ্যাঁ এই জন্য তো দায়ী আমি আমি তো প্রতিষ্ঠা আশা করেছি প্রভুর যে এইসব গণ অপ্রাকৃত গন এইখানে নিজ প্রতিষ্ঠা দাবি করি আমি বড় বড়ো কথা বলেছি দোষটা তো আমার গিয়ে কাতর ভাই পায়ে পড়লেন আমার অভিমান হয়েছে ক্ষমা করে তো আমার পায়ে পড়লেন তখন মহাপ বলছেন যেখানে মহাভাগবত্যা থাকবে সেখানে গর্ব থাকতে পারে কি সিধরস্বামী নাই মানো এত গর্বধর শ্রীধরের অনুগত তুমি ব্যাখ্যা করো তবে তোমাকে মানবে লোকে সৃধরস্বামী জগৎগুরু গুরু করি মানি নিসিংহ ব্যক্তি নৃসিংহ প্রসাদা নিসিংহ দেবের পূর্ণ কি পাধর গ স্বামী পা সমস্ত কিছু জানে না তুমি তাকে মানো না এত গর্বধর পরে গর্ব চূর্ণ করলেন কাতর হয়ে পারে স্মরণ নিলেন তখন প্রভু তার কাছে ক্ষমা করেছ তখন বুঝবো যদি একবার নিমন্ত্রণ স্বীকার দেখবে ইন্দ্রকে দমন করেছেন ইন্দ্র কার্তিক মাসে করেছিলাম সেখানেও ইন্দ্রকে দমন করেছেন ইন্দ্র কেদেছেন কিছু আগে দু একদিনের মধ্যে ব্রহ্মার কিপার কথা জেনেছ ব্রহ্মা উদ্ধত্ত করেছে যে যেই অধ্যুত্ব করবেন ভগবানের ভগবান পরম কারণিক ভগবান তাকে অনুগ্রহ করেন কিন্তু ওষুরগুলো এগুলো নিতে পারে। ওষুধদের কথা আসছে না ওষুরগুলো নেয় না কে পা ওষুধের মধ্যে পোল্লা দিয়ে একমাত্র কৃতজিত আত্ম হয়েছিল বোঝা গেল কি বলল ওষুরগুলো পারে না বাকি সবাইকে ভগবান করুণা করেন করে জীবনটাই পরিবর্তন করেন এখানে ও কালিয়ানাগকে আপনি শাস্তি দিয়েছেন তো শাস্তি তো ভালো হয়েছে তো তার তো হৃদয়ের পাপ তো নাশ হয়ে গেছে এবার সুতরাং আপনার কৃষ দণ্ড আমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করা হয়েছে যে পাপ হতে নানাবিধ দেহভোগের পর ইহার এই যে এই লাভ করেছে এই দণ্ডের ফলে তার অবসান হবে এ কোনো সন্দেহ নাই সুতরাং আপনার ক্রোধ আপনার ক্রোধ সাধুগুরু বৈষ্ণবের ক্রোধ সেটা অনুগ্রহ জানবে বোঝা গেল সাধুগুরু বৈষ্ণবের যে ক্রোধ সেটা অনুগ্রহের কারণ হয় বোঝা গেল হুহু নাও গন্ধর্ব সেই যে পা ধরেছিল জলে নেবেছিলেন দেবল ঋষি তাকে কি অভিশাপ দিয়েছিলেন অগস্ত ঋষি যখন গেছিলেন সে এই ইন্দ রাজা প্রদ্য ইন্দন্য সেই এই না অন্য ইন্দুন্য তাকেও সে উঠে দাঁড়ালো না তাকেও অভিশাপ দিলে হাতি হয় তা হাতি আর কুমির দুটোকেই কৃপা করলেন কিনা হাতিটাকে উদ্ধার করলেন ওকে চাকা দিয়ে চক্র দিয়ে কেটে ফেললেন তাকেও কৃপা করলেন জমাল অর্জুনকে তাকেও অনুগ্রহ করলেন ওরাও অভিমান দেখি ছিল নারদ্জিকে দেখে সাধুগুরু বৈষ্ণবকে দেখে ওঠেনি কাপড় পরেনি ল্যাংটো হয়েছিল তেখেন কৃপা করেছেন যে কোথায় আমি দেখাব সমস্তটা দেখবি যেখানেই ভগবান ভগবানের দণ্ড সেখানে অনুগ্রহ তিনি করেছেন এখন এই কালীয় নাগের পত্নীগণ বলো আশ্চর্য কথা বলছেন বলে আমরা তো ভেবেই পাচ্ছি না কি করে আপনি একে এত কিপা করলেন যে কিপা লক্ষ্মী পায় না কেউ পায় না আপনার যে চরণোধ্যয় সুদূরভ সেই চরণ আপনি তার মাথায় দিয়ে নিত্য করলেন আর দেখবে সর্পগণের মাথায় সাপে ভগবানের চরণ ছিন্ন এই জন্য কোনোটাই গল্প নয় এই কারণে সর্পদেরকে দেখবে সর্পদের মাথায় দেখবে চিহ্ন আছে দুটো পা এখানে এখানে ফনার ফোনার দুপাশে ভগবানের অনুগ্রহটা আবার দেখো কিরকম कि भाव भगवान अनुग्रह करें कत केंदे केंदेन कस्यांश या श्रीया ललना चर तप विह कम दी कि अनुभव अशोन देव विधमहे তবাঙ্গিক দেব বিধমে আমরা বুঝতে পারছি না কি করে এর উপর এত বড় কৃপা হলো প্রভু তবাঙ্গ স্পর্শাধিকারা আপনার চরণ নেড়ু ব্রহ্মা শঙ্কর তারা চেয়ে পায় না পাগল হয়ে যায় সবাই চায় জগতের অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে কৃপা করো কৃপা করো বলে অনন্ত ব্রহ্মাণ্ডে যত লোকপাল গোনা চির লোক পালম এর ব্যাখ্যা চৈতন্য মহাপ্রু করেছেন সোনা চির লোকপাল কাকে বলে সমস্ত ব্রহ্মাণ্ডে সব এক একটা লোকপাল আছেন ইন্দ্র বরুণ সমস্ত এটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড পঞ্চাশ শত কোটি যোজন মহাপ্রু বলছেন এটা সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড তাতে চার মুখ ব্রহ্মা মাত্র চারটে মুখ অন্য অন্য ব্রহ্মাণ্ড আছে সেখানে হাজার মুখ লক্ষ মুখ কোটি মুখ এগুলো বিশ্বাস হবে না গল্প মনে হবে কোনটাই বিশ্বাস হবে না বদ্ধজীব তার নিজের যে স্কেল আছে হৃদয়তে নিজের স্কেলের মেজারমেন্টে অপরকে মাপতে চায় নিজের ভেতরে একটা স্কেল আছে অহংকারের স্কেল ওইটা ফেলে নেয় বৈষ্ণবটা কত বড় দেখি তো কালো না ফর্সা লম্বা না ভেট এইভাবে জেনে নেয় এই বিচার কিন্তু বৈষ্ণব যে ভয় বিচার করা যায় না যদি খেলো তোমার দিকে তাকালে তুমি ভয় পালাবে ভয় অপরাধ করে ফেলবে লীলাতে কৌপিন কখনো কখনো কৌফিন এরকম তাকাচ্ছে না देख लय पे जाए बंशीदासबी महाराज सहयोग से गयना चूरी हो गए कयना पड़ी दिए नित गयना पढ़ा थोड़ा अब समय किए गो क्या चूरी कर नहीं गाँव बहरे घुरे एदीकोदिक কারোর কাছে চাইতো না বাজারে যা বেগুন ফেগুন পরে থাকতো খানা বেগুন ফেলে দিয়ে তুলে নিয়ে এসে গঙ্গা জল ধুয়ে ওই পোকা পোকা বাদ দিয়ে কুচু কুচু সারাদিন রান্না হচ্ছে আর গান গাচ্ছে আর রান্না কবে হবে রান্না হচ্ছে সেবা করে করছেন নিত্য লীলায় রয়েছেন তারা এবার এসে থাকেন গয়না কাটি সব নিয়ে গেছে কে নিয়ে গেছে মিতায় গৌরের দিকে তাকাচ্ছেন এসে এবার দণ্ডবোধ করে জিজ্ঞেস করছেন কারে কারিদ গয়না কারি বারান্দায় উঠে কড়ান বলছেন গো আমার গৌরী চায়ের গয় নাইন ছা গৌরণী তাই পরব তার বাড়ি গিয়ে কড়ানাচ্ছেন ও ওগো খোলো দরজা গয় দিয়ে বলে চুরি করেছ সাধুর ভাষা দেখ হ্যাঁ হঠাৎ দেখা যায় আধ ঘন্টা ঘোড়া না ভেতর থেকে একটু অসুর বেরোলো বেঁচে হলে যায় বলে এক মারল ধাক্কা মহারাজ ওপর থেকে পড়ে গেলেন পরে গিয়ে পা জখম হয়ে গেল চিরকালেন ওই শেষ পর্যন্ত তাকেও গালাগাল দিলেন না কিছু না ওই হাটু চোট লাগলো চোট লেগে ঘসাতে ঘস সাতে গৌর কাছে এলেন কুটিয়া এসে দণ্ডবধকে গৌরীতে বললে গয়না ওই চুরি করালে তুমি আর আমারে বকা খাওয়াইলা তুমি গয়না চুরি করলে লোককে দিয়ে আর আমাকে মার খাওয়াল ভালা করলে কামটা ভালা করলে তুমি ডাকাই বাসা কাজটা ভালোই করলে কিছু অভিযোগ নেই হ্যাঁ আবার লোককে বঞ্চনা করার জন্য কখনো তামাকের কলকে আছে সেই কলকেটাকে ভুট বুট করে এখন টিকে জালিয়েছেন করে গৌতার সামনে ঘোরাচ্ছেন আর লোককে দেখলে বলে কি বাবা লোকে বঞ্চনা করা লোকে ঠকাবে আঁচ পোটা এনে কুটিয়ার সামনে জড়ো করে দিলেন যে ভেদে ভেসে ভজন করছেন লোককে কি অখাদ্য এই বাবা নাকি শয়তান বলে গাড়াগালি চলে গেল উনি ভেতরে আরামে ভজন করছেন আমরা চাই ওই জন্য দিক লোকে কাছে না বিরক্ত করবে তো আজে বাজে কথা বলবে হ্যাঁ বৈষ্ণব করে আর যারা বৈষ্ণব হননি যারা দেবীর আরাধনা করছেন তারাও এরম করে সামনে এসে গেল জানে দেবী ভজনে সিদ্ধি করেছে জঙ্গলে বসে ভজন করবে আর যদি তুমি যাও ওদের গালাগাল দেবে একবার গালাগাল দেবে ইট দিয়ে মারবে ইঁট দিয়ে মারবে ইট ছুটবে গালাগাল দেবে গালাগাল দেবে দেবী ভজনে সিদ্ধিলাভ করেছে ওই বিষয় কিছু চায় এই জগতে যাই হোক তুমি তিন কেন ওই পাগলা সেজে রয়েছে বৃন্দাবনত এমন বাবা আছেন সমস্ত সে কাঁটা গাছের বাবলা গাছের কাঁটা যেখানে তুমি এক বিন্দু ঢুকতে পারবে না হ্যাঁ এক সিদ্ধ বাবা ছিল তার কাটার ভেতরে ওইখানে গিয়ে ভজন করেন যাতে কোনো লোক যেন বাবাকে দণ্ডবোধ করতে যেতে না বিরক্ত করবে বাবা আমার ছেলে সরিকা বাবা আমার ছেলে পরীক্ষায় পাস করেনি আমার গুরুমাই কাজে এসে বলতেন তো গুরুমাই আমার ছেলে তো তিনবার চারটার দিয়েছে পাস করতে পারেনি কী ভাগ করেছি কি করবে এইভাবে করে অসুখ হয়েছে এগুলো কি গুরু বৈষ্ণবের কাছে চাওয়ার বস্তু হ্যাঁ যিনি কৃষ্ণ প্রেম দিয়ে দিতে পারে ওগুলো চায় গুরুমা বলে দেখবা কি করব করবো করে হ্যাঁ আর ওই বাবা থাকতেন ভেতরে কাঁটা বনের ভেতরে বিবৎস কেউ যেন ঢুকতে না পারে আর একটা ছেলেকে জবাব দিয়ে দিয়েছে পুরো শেষ ও মরে যাবে এখন ব্রজবাসীরা বলছে তো মরেই যাবে এগুলো সসানে শ্মশানে যেতে হবে এক কাজ কর না একে নিয়ে গিয়ে গোপনে কাঁটা গায়ে ভেতরে ওখানে না। আর যদি ক্ষিপা হয়ে যাবো তো হয়ে গেল হঠাৎ সেখানে উঠে সেই বাবার কখন ক্ষিপা হয়ে গেছে তারপর পালিয়ে গেছে না কি হয়েছে ব্যাস ও বেঁচে গেছে হ্যাঁ বেঁচে গেছে এইভাবে হয় তাইও বলছেন কশ্যান ভাব অশ্বন দেব বিদমহী তবাঙ্গি রেণু স্পর্শাধিকার তোমার চরণ রেণু পেলো অধিকার পেলো কি করে পেলো যার বাঞ্ছা করে শ্রী বৈকুণ্ডের লক্ষ্মী তপস্যা আচরণ করছেন কৃষ্ণের চরণ পাবেন কৃষ্ণের চরণ ধুলি হ্যাঁ শ্রীর ললনাচর তপ তপস্যা করছেন বিহায় কামান সুচিরম ধৃতব্রতা দীর্ঘদিন যাবৎ তপস্যা আচরণ করছেন ধীতব্রতা বোত আচরণ করছেন এখনো পর্যন্ত পাননি তাহলে কি ধরনের কাতর ভাই বলছেন নাক সার্বৌম নম নিদ্ধির পুনর ভবম্বা বাঞ্ছন্দ রো প্রয়া নাগপত্নগণ বলছেন নাক পৃষ্ঠম নার্বভৌমম পারমেষ্টম নিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভব বাঞ্চন্ত না সার্বভৌম হে ভগবান যারা তোমার চরণ রেণুতে প্রপন্ন হয়েছে প্রাপ্ত হয়েছে তারা না তো স্বর্গ চায় না নাক পৃষ্ঠ মানে স্বর্গ কিংবা পৃথিবীর পৃথিবীর সার্বভৌমত্ব দিয়ে দাও সারা পৃথিবী জুড়ে আপনি রাজা হয়ে যান আপনি থাকুন হ্যাঁ নচিকেতাকে যমরাজ্জি মহারাজ বলেছেন দেখো অগ্নিবিদ্যার চেহ না আত্মবিদ্যার চেহ না আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি কি চাও বলো সুন্দরী কবি সুন্দরী স্ত্রী ফি যত চাও পৃথিবীর সমস্ত আধিপত্য নচিকেতা কিছুতেই নেবে না আপনাকে আমি যেটা চেয়েছি সেটাই কৃপা করে যদি দেন তো দিন নাহলে আমি নেবো না আপনি আমাকে বর দিয়েছেন তো বলে অগ্নিদ্যা ছেড়ে দাও না অগ্নিবিদ্যাটা কত কিছু আছে এগুলো অগ্নিবিদ্যা বিদ্যা অগ্নিবিদ্যার রহস্য জানলে মানুষ অমর হয়ে যায় আর মরে না কিভাবে তোমার অগ্নি কি সব তো মানুষগুলো খায় দায়ে আর ঘুমায় চিন্তা করে না তার ভেতরে যে কি রহস্য চলছে এই যে শরীরটা কি রহস্য চলছে এটা কেউ জানতে পারে না সব বোকা দল এর ভেতরে অগ্নি রয়েছে অগ্নি কিভাবে সমস্ত চতুর চতুর্্বিদে অন্নকে ভগবান পচা মিয়াহম গীতাতে বলছেন অগ্নির এ বিদ্যাকে আশ্রয় করে তুমি যা কিছু খাচ্ছ সবকে হজম করাচ্ছে সব নিয়ে যাচ্ছে শরীর উত্থাপ ডাক্তার এসে দেখছে গাটা গরম আছে এখন পর্যন্ত বেঁচে আছে সে অগ্নিবিদ্যা তোমায় রক্ষা করছে ঠান্ডা থেকে এ থেকে অগ্নিবিদ্যা জানলে পরে অগ্নি কিভাবে রহস্য কি অগ্নির তাহলে আর কেউ আর জীবন মরণের কবলে কবলিত হবে না আর দ্বিতীয় বলেছেন আত্মার রহস্য কি তখন কি আত্মার রহস্য আত্মার রহস্য না না এগুলো তোমাকে যা চাও তুমি বলো আমাকে কি চাও তাহলে আমি সব দিয়ে দেবো ও বলে আমি কিছু চাই না আপনি যদি না দেবেন তো আমি চলে যাই কিন্তু এই জিনিসই দিতে হবে আপনাকে আপনি ছাড়া এই জিনিস দেওয়ার কেউ নেই আপনি মহাজন যখন অসহ্য আর ছাড়ল না বাধ্য হয়ে দিল তার নামে একটা আগুনের নাম বলিল নচিকেতা আগুন আমরা যে অগ্নি প্রজ্বলন করে যোগ্য করতে তার মধ্যে একটা আগুনের নাম নচিকেতা তার নামে একটা আগুনের নাম হয়ে গেছে শিখা তারপরে তো রহস্য বলেছেন আত্মার গতি উপনিষদ আছে সেরম ভাবে বলা হচ্ছে ননাক বিষ্টম্নচ সার্বভৌমম আমরা সার্বভৌমত্ব চাই না পৃথিবীর মধ্যে তুমি সমস্ত জগৎকে আমি ডমিনেট করব আমি রাজা হব এরম চাই না আমার ইচ্ছা নাই না কাকে বলি মহারাজকে যে রসাতলে ঐশ্বর্য দিয়েছে স্বর্গের দেবতারা হিংসা করে ওরি বাপরে বাপ স্বর্গের দেবতারা বলে আমাদের দেবতা আমাদের এখানে ঈশ্বর্য নেই রসাতলে বামন দেবজি মহারাজ রসাতলে যে ঐশ্বর্য দান করেছেন বলি মহারাজকে স্পেক্টিকুলার কে কোনোদিন কল্পনা করতে পারবে না আবার তারপর বলা হচ্ছে কি না আমি আবার যোগের যে সিদ্ধি যোগের সিদ্ধি জানলে কি হয় তোমার এখন এখানে আজ চলে সব চলে গেল কোথায় চলে গেলে বৃন্দাবন পুরি ভাড়া ভাড়া লাগবে না এমনি চলে যেতে পারবে বলছেন আমি সব চাই না কাউর কায়ের ভেতর শরীরে ঢুকে বললো নিজের কার্য করলো বা তোমার মনের ভাবটা গুরুবৈষ্ণবের এমনি জানতে পারে তাকালি মনের ভাব সব জেনে নেবে এগুলো এই সিদ্ধিগুলো গুরুবৈষ্ণবের থাকে পরকা সমস্ত কিছু তারা এসব নেয় না এগুলো প্রকাশ করে না সেই জন্য বলছেন যোগ সিদ্ধির পুনর্ভবম্বা কিংবা তুমি ক্ষুদ্র হয়ে গেলে এত লোক রয়েছে হনুমানজি মহারাজ যেমন বনেদে প্রবেশ করবেন বলে কি হলে মাছির রূপ ধারণ করে সীতা দেবীর কানে গিয়ে বলবেন আমি এসেছি রামের চর হলে পরিচয় দিন কানে কেউ দেখতে পারলো না চেরি ফেরি সীতা বুঝতে পারল মাছি হয়ে চলে গেলে তা সেটা আবার যখন এক রাক্ষসী গিলতে এসছিল হনুমানকে তখন সে আবার কায় শরীরটাকে রাঙা এত বাড়ালেন সে রাক্ষসী আর মুখে তো না কি করবে হ্যাঁ কি রাক্ষসিটার নামটা ভুলে গেল না পুলোমা নাকি ভুলে গেলাম গিলতে এসছিল হ্যাঁ ওকে খেয়ে হ্যাঁ কি করে পারলো না আবার গায়ের মধ্যে এমন শক্তি হলো এরকম মা ধরে নিয়ে চলে এলাম পুরো পাহাড়টাকে বহু দূর কে বাঁচাবাচি করবে সময়কে পুরো পাহাড়টাকে নিচ্ছ ওখানে গিয়ে ওরা বেছে নেবে মানে দেখো দেখি পুরো পাহাড়টাকে নেবে রাত্রিবেলা বাঁচাবাচি করতে সময় চলে যাবে সূর্য উঠে পড়বে পুরো পাহাড়টাকে নিয়ে চলল গন্ধমাধন পর্বতটাকে পুরো বললে এরামায় মোচুর দিয়ে নাড়া দিলো যেমন আখ তোলে এরাম নাড়া দিয়ে এরকম চলে আবার এবার সেই যেতে যেতে আবার কেলেঙ্কারি হয়েছে সেখানে ভরত মহারাজি ভরত মহারাজজি অযোধ্যায় নন্দীগ্রামে ছিলেন সেখানে বলছে এই আবার উপরে কে যাচ্ছে বাবা হ্যাঁ দেখতে হয় ভরত মহারাজ গুলি খেয়ে গুলি তার যে গুলি আছে গুলিটা নিয়ে এরা মেরেছেন তাতে হনুমানজিজি পায়ে লেগেছে ভরত মহারাজে কত শক্তি নিচে নেমে পড়ে গেছে এখানে গিয়ে পরিচয় দিলেন তারপর অসুস্থতা করে আবার উপরে অনেক কিছু আছে কাজেই এই তাদের শক্তি পরাক্রম কল্পনা করা যায় না ভরত আর রামজী তো আলাদা কেউ না একই তো তাহলে বোঝা গেল এখানে যোগ সিদ্ধি চায় না বাঞ্চন্তা এইভাবে তারপর পূজা করতে করতে নমস্ত ব্য ভগত পুরুষায় মাহাত্মি ভূতায় ভূতা পরমাত্মি জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রাহ্মণে অনন্ত শক্তয়ে অশেষ করুণা হলো ধূপ দীপ সমস্ত দিয়ে সব পূজা করলেন আর সেখানে কালিয়ন আগে একটু সুস্থ হলো ভগবানের করুণাদেশি লাভ করে একটু সুস্থ হয়ে আস্তে আস্তে ভগবানকে অর্চনা করলেন তারপরে ভগবানের বন্দনা করলেন করতে লেগে এবার করলে দৈন্য দৈন্য এসে গেছে ভগবানের চরণ রেণু পেয়েছেন বলছেন বয়ং খলাহৎপত্তা তীর্ঘম্ন ভগবান আমরা কি নিজে নিজে জন্মেছি নিশ্চয়ই কোনো কর্মপাল হয়েছে কিন্তু তুমি তো জন্মটা দিয়েছ সার্পজন্ম কি পৃথিবীর বাইরে থেকে আমি আনলাম আমার তো হয়েছে সর্পজন্ম এখন সর্বজন্মে তো তো তমগুণ বেশি থাকে তুমি তো সেটা জানো তো আমার সেরকমই ছিল আমি কি করব অন্যায় করে ফেলেছি আমি তো দীর্ঘ রাগ প্রচন্ড এত ক্রোধ আমাদের বিশাল স্বাব্যকানাম সদগ্রহ। লোককে যদি অসদগ্রহ আক্রমণ করে সে দেখবে ভূতের মতো আচরণ করে সে ভূতের মতো আচরণ করতে আরম্ভ করে বিভৎস অসদগ্রহ। যেমন আক্রমণ করলে স্বভাবটা কিছুতেই যাচ্ছে না ও স্বভাব এত মানে তার গ্রহ গ্রহণ নক্ষত্রের দোষ তার স্বভাব এত বাজে কি করবে এখন কারুর দশা কার কেতুরদশা কার শনির্দশা বিভিন্ন দশা সব ছুটছে কিন্তু বৈষ্ণবগণ কোনো ভয় পান না কেন বৈষ্ণবগণ নবগ্রহকে ভয় পান না তারা দশ নম্বর যে গ্রহ আছে গোবিন্দ হ্যাঁ সেই গ্রহকে আশ্রয় করে থাকেন ওই জন্য শনি রাহু কেতু এগুলো কোনোটা কি ভয় পাননি যদি গৃহস্থ বৈষ্ণব দেখেন শনি আক্রমণ করে যে সব ব্যবসা লাটে উঠলো সে তখন ঠান্ডা হয়ে চিন্তা করে বালি হয়েছে স্বামী মহারাজের হয়েছিল সব সব সংসারে যা টাকা পয়সা সব চলে ভিকিরি হয়ে গেলেন পথে এলাকা আমাদের সে ওষুধের ব্যবসা সব চলে গেল। কিছু নেই পথের ভিগিরি বাড়ি থেকে পর্যন্ত অবমাননা আছে বিশাল ব্যবসা দূষণে লাভ লাস্টে যখন ঠান্ডায় বিচার করলেন বলে এইবার বোধ হয় আমার ওপর করুণা হয়েছে ভগবান বলো তো এটা কি বলে তত্তে অনুকমে আত্মক্রথা তোমা যদি কোনো দুর্দিন আছে খারাপ সময় তাহলে ভেবে নেবে আমার নিজের কর্মফলেতেই এই অবস্থাটা এসেছে। এর সঙ্গে জগন্নাথকে জড়িয়ে জগন্নাথ কেন আমার শরীর খারাপ করলো জগন্নাথ তাহলে জগন্নাথ হয়েছে কেন চলে গেল আমার ছেলেটা আমার স্বামীটা এটার সঙ্গে জড়াবে না ভজনের ব্যাপারটা আলাদা ভজনে যদি ব্যবসা করতে আরম্ভ করো তাহলে মুশকিল বাজারের লোক ব্যবসা করছে তুমিও ব্যবসা করতে আরম্ভ কর ভজনটা আলাদা আর শরীর খারাপ কেউ চলে গেলেও কর্মফলে আসছে এই তত্ত্বের অনুকম্পা যখনই হবে তখন সুসমিক সমান আত্মক্ষিত বিপাকগুলোকে ভোগ করতে করতে ভক্তি লাভ করে চলে যাও এখানে কাজ নেই এখানে পড়ে রয়েছে কোন সুখে কোন সুখে এখানে পরে রয়েছে এখানে কোনো কাজ নেই এই পৃথিবীতে এখান থেকে চলে যাও তাড়াতাড়ি করে জায়গা মতো তাই জন্য বলতেন স্বভাব যেমন থাকে এইরকম আমারও স্বভাব এরকম তো তোমার এখন কি করতে হবে এবার কালিও নাগকে বললেন তুমি এক কাজ করো তুমি চলে যাও সেই রমণক দ্বীপে রমণক আবার যাব ওখানে তো আমায় মারবে বললেনা কেউ মারবে না হ্যাঁ মারবে না না আমার চরণ চিহ্ন রয়েছে তোমার মাথায় তোমাকে আর গরুর ফরুর কেউ কিছু বলবে না তুমি চলে যাও সেখানে এখানে তোমার মজা পেয়েছ নাকি এখানে এসছ যাও বুকে ওখানে এসছে কেন কালীয় নাগ কালিওনাগ অনেক ব্যাপার আছে এর মধ্যে কালিয়নাথ চিন্তা করেছে যে গরুর আমাকে এই জায়গাটা ধরতে পারবেন একটা জায়গায় আছে বৃন্দাবনে ওই যেখানে সৌবরিমি তপস্যা করছিল গরুর ভগবান তিনি দাঁড়িয়ে রয়েছেন গরুর ভগবানের ভয়েতে সমস্ত ভেতরের পানিগুলো সপ্তাহ স্মরণাবন্ন হয়েছিল তা গরুর ভগবানকে অভিশাপ দিয়েছিলেন এইসব অনেক গভীর তত্ত্বগুলো আলোচনা করলে বদ্যজীবী উল্টো ভাববে মারা মাথা মুন্ড বুঝবে না উল্টো সিদ্ধান্তে উপনীত হবে এগুলো না বলাই ভালো সেইখানে তখন এবার এই চিন্তা করলে এই জায়গাটা একমাত্র গরুর যেতে পারবে গরুর যেতে পারবে না আর যেখানে যাই সেখানে গরুর আমাকে তারা করবে সেইখানে সেখানে চলে গেলেন এইবার চলে যাওয়ার পরেতে এবার সমস্ত শোখাগন যখন এসছেন মাও খবর পেয়েছেন তারা যখন এসে কালিয়ারদের কাছে এসছেন আমি তো সেগুলো আর বললাম না এগুলো সবচেয়ে অল্পের উপর বললাম তাদের অবস্থাটা দেখলে ভয়াবহ অবস্থা গোকুলেতে উৎপাত সৃষ্টি হয়েছে বিভিন্ন দুর্লক্ষণ যশো তন্দবাবা অত্যন্ত চিন্তিত কি হলো গোপালে আজকে তো বলদাও যায়নি নিশ্চয়ই বিপদ হয়েছে কিছু অলক্ষণ দেখছেন শেষকালে সবাই কাতর হয়ে চিৎকার করে দৌড়াতে আর চিন্ন পরে বালিগুলো হচ্ছে ধুলো হচ্ছে অত্যন্ত নরম সেখানে গোবাছুরা যেদিক দিয়ে গেছে বোঝবাসীরা ওই অনুসরণ করে করে যমুনাথ তীরে গিয়ে দেখলেন সেখানে সব একবার এ অবস্থা হয়ে রয়েছে আমার খোকা এবার নিশ্চিষ্ট হয়ে কালী ওনা মেরে ফেলবে তাকে তখন নন্দবাবা যশোদা মা যত আছেন সবাই মিলে জলে ঝাঁপ দেবেন আমাকে ছেড়ে দাও আমি বাঁচতে চাই না যে জলে ঝাঁপ দেবেন কালিয়ে জলে বল আটকে রেখেছেন দাও দাও দাঁ কেন বলরাম জানেন আমার ভাইটা আমার ভাইটাকে বলরাম জানেন সব আটকে রেখেছেন দাও দাঁ দা কেউ ঝাঁপ দেবে না সব ঠিক হয়ে যাবে আটকে রেখেছেন বলরাম মরতে দেননি পরে তো গোপাল সমস্ত লীলা করলেন পরে আবার যশোধম আনন্দবাদ দেখে আমার ছোট গোপালকে কীরকম পুজো করছে ওরা ধ কাপড় দি দিয়ে ব্যাপারটা কি প্রথমে তো ভয় পেয়ে গেল পরে দেখো না এ তো পুজো পুজো করছে ভালো সুস্থ হয়ে চলে এলো যা গিয়ে এই সাপেতে খায়নি এই ব্রাহ্মণদের সব আশীর্বাদ আমার এই ছোটো ছাওয়ালটা একে খেয়ে তো সাপেতে শেষ হ্যাঁ বেঁচে গেছে ব্রাহ্মণ বসতে আশীর্বাদে যেই জন্য চল এবার গিয়ে তাকে ঝাড়িয়ে ফাড়িয়ে দিল বিভিন্ন ভাবে উৎপাদ যেন না হয় ব্রাহ্মণ দেখে। এই ভাবে এইভাবে বসবাসীদের শুদ্ধ বিচার প্রলম্বকে প্রলম্বাসুর তাকে এইভাবে বৃন্দাবনে ঘুরতে ঘুরতে প্রলম্বাসুরও চালাকি করেছিল কৃষ্ণ বলরামের সঙ্গে প্রলম্বাসুরকে বলদাওয়হারাজ খেলা করছে দুটো টিম হয়েছে ও আগন ওদের দলে ঢুকে পড়েছে ঢুকে গেলে এখন চালাকি করছে আর বলরামের বলরামের বলরাম জিতেছে বলরামের দল আর কৃষ্ণের এই দলটা হেরেছে পলম্বাসুর এই দলে ছিল এবার পলম্ব বলছে পলম্বর পলম্ব এই ধরে পলম্বর কাঁদে উঠেছে বলরাম এই সব লীলা সব জানেন তারা পলম্ব এবার কাঁধে বলরামকে নিয়ে দৌড়াতে বলরাম দেখে কোথায় যাবে যা তারপর দেখছে উল্টো জায়গায় ব্যাপারটা কি বুঝতে গেছেন দিব্য দৃশ্যে দেখলেন এই তো অসুর তখন এরকম ভাবে এক চাপ্পা মারলেন তাকে মাথায় মাতার ঘিলু বেরিয়ে ওখানে পড়ে গেল এইভাবে বলছে মহারাজ পলম্বাসুর কে তারপর অরিশা সুর কে কৃষ্ণ এইভাবে বিভিন্ন খেলা করতে করতে অনেক অসুর কে সমস্ত লক্ষা করেছেন তারপরে তে দাবানল হয়েছিল একবার জঙ্গলের মধ্যে দাবানল গ্রাস করতে আসছে সেই দাবানল দেখে চারিদিক থেকে দাবানল উঠেছে গ্রীষ্মকালে এবার কৃষ্ণকে ডাকছেন চিৎকার করে এবার কৃষ্ণ বা সেই বাল কৃষ্ণ কি করেছিলেন সেই দাবানলটা হা করে আগুনটাকে সব পান করে নিয়েছিলেন তা বলছেন তোরা তো চোখবো চোখবো চোখবো সব চোখবো তোর চোখ বুঝে গোপাল সব দেবানন্দ কে পান করে হ্যাঁ এই জন্য যখন ভগবান এই ষড়শ্বর্যবধী ভগবান বিভিন্ন বিলাস করেন তখন জগতের যে কুৎসিত চিত্তবৃত্তি সম্পন্ন লোক তারা গোপালের সঙ্গে কম্পিটিশনের যুক্তি নিয়ে তারা গোপালের সম্বন্ধে যা তা বলেন তখন তাদের যদি বলা হয় বনমানুষের দল তোরা কাজ কর গোবর্ধন ধারণ করেছিলেন ভগবান সাত দিন সাত বছরের বালক তার তুই একটা কুড়ি কেজি পাথর ধরে রাখ পারবি ভগবান দাবানল পান করেছে তুই তুইও করে দেখে তারপর তোকে দশটা মেয়ে ছেলে দেব তুই ভোগ করিস কে পারবে বলবা সময় তো বলবে ওই জন্য হয় না ওভাবে ভোগ্য নিয়ে ভোগ্য দর্শন নিয়ে হবে না হয় না কিন্তু মানুষ ওই রকম বিচারেই অবস্থিত আমাদের কিছু করার নেই পোলমবাসুরকে বধ করলেন এইভাবে সব কিছু कोरे चोल कोरे एकोन भगवान अप्रकृत विश चल आस्ते आस्ते भगवान विभिन्न गोबाचूर धारण गोबाछूर के बृंदावने महा उत्सव कर आनंद उत्सव चार ही जगह गोपाल गोपाल বস্ত্র করছেন সমস্ত কিছু এবার গোপাল একটু বড় হবেন তাকে আবার গৌচারণের দায়িত্ব দেবে হ্যাঁ যখন আমরা দেখব যখন বস্তহরণ লীলা নামক একটা বিষয় রোগের কাছে একটা স্ট্রেঞ্চ আশ্চর্য তখন গোপালের বয়স হচ্ছে ছ বছর আর সেই যে বোঝবালিকাগণ তাদের বয়স হচ্ছে কাউ সাড়ে চার পাঁচ এরকম এবার অসভ্য মানুষের দলকে যদি বিচার করে বলা যায় তারা তো এসব বুঝবে না তারা এসব অনুভব করতে পারবে এটা কি লীলা সেই জন্য কিছু স্পর্শ করে যাবে এগুলো সোনার অধিকারও আপনাদের নাই সেই জন্য এখানে এক আশ্চর্য অধ্যায় শুরু হবে এখন কাল আজকে সকালে কিঞ্চিত স্পর্শ করেছিলাম এখানে অধ্যায় এখানে বেনুগিত ভগবানের এখানে বলছেন শ্রী সুকুবাচক সুখদেব বোসাই বলছেন বৃন্দাবনের সম্যক রূপের বর্ণনা করছেন বৃন্দাবনের কি আশ্চর্য ভগবানের বিলাস और की से की काल एक स्वच्छल पदमा कर सुगंधि नीसादीना स गो गोपाल उच्युत कुसुमित बन राज सुस्मित भृंग দ্বিজকুলিজকু ঘুষ্ট্র বচেন কুসুমিতসঙ্গো দ্বিজকুল ঘুষ্ট্র মধুপদী রব গা জারায়ণ গা সহ পশুপাল কুবুজ বেণু তদবজ স্ত্রিয় আশ্রুত বেণুগীত স্মরদয় কচিদ পরো ছো সখিভ্য বর্ণয় তর্ণত আরাধ্যা স্মরন্ত কৃষ্ণ চেষ্টা নাশক নমর বেগে বিক্ষিপ্ত মনসো নিপো বরহী রম বর বপু কন কৌর্জ কনক রন্ধান বে রদর সুদয় পুর গোপবৃন্দ বৃন্দারণ্য সপদ রম প্রশীতকীতিব রাজভূত মনোহর শ্রুত্রিয়র্ণয় বীরে বীরে তিরস কীনা স্মৃতা কমেন রস না মনসি নিয়জ তিষ্ঠন ভজে তদুি জনগামী কালম নখিল উপসার পাঞ্চাগোশীকে পান বৈষ্ণব